चारकाल साढ़े नशे बीस टी बांगल আসসালামাইকুম আহমতুল আলোচনার শুরুতেই আপনাদেরকে জানাই অশীষ মুবার ধন্যবাদ কাবি সাবিন মুখারিক আল হেলালি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাই সালুসালাম বলেছেন তিন কারো জন্য তিনজন ব্যতিরিকে অন্য কারোর জন্যে জায়েজ নেই হালাল নয় একজন মানুষ অন্যের দায়ী দায়িত্ব ঘাড়ে নিয়েছে হয়তো কাউরি দিয়ে मध्य मीमा ऋण करो मिटा हाथ पार्टी मानुषर का चाहते बोल भाई समस्या तुम्हें सहाय करो जखनी से समस्या मिटे जा चले आस তখন তাকে বন্ধ করতে হবে তাহলে যদি হয় অন্যের দায়িত্ব কাঁধে নিয়েছে এটা সম্ভব হচ্ছে না মানুষের কাছ সাহায্য নিয়ে সেটা পূর্ণ করা যাবে এবার সে মানুষ আসমানি বা জমিনী বালা এসে তার যত মাল সম্পদ সব শেষ হয়ে গেছে মনে করে হয়তো নৌকাতে করে ধন সম্পদ নিয়ে যাচ্ছিল ডুবে সব শেষ ধান হয়তো লাগিয়েছিল বন্যায় সে বাগানে তার সংগতি ফিরে আসা পর্যন্ত তার চলার মতো ক্ষমতা ফিরে আসা পর্যন্ত সে মানুষের কাছে চাইতে পারবে এই মুহূর্তে তার জন্য পাওয়া গেছে। তাহলে তার জন্য সেটা হারাম হয়ে যাবে করা জ্বলন আশাবাত একজন মানুষ অভাবগ্রস্ত হয়ে গেছে তার কিছুই নেই একেবারে রিক্ত শূন্য হাত হয়ে গেছে তাহলে তার জাতি থেকে তিনজন মানুষ বলে যে এর এই আসে অভাবস্ত হয়ে গেছে এই সাক্ষী যদি দেয় হাল্লা হাতি বা কেওয়ান তাহলে তার সঙ্গতি চলার মত। তার চলার মতো অর্থ সম্পদ হয়ে গেলে সে পর্যন্ত তার জন্যই তার সীমা শেষ হয়ে যাবে স্তবাহা তো আল্লাহ বলে হে কাবিসা ছাড়া। অন্য কোনো কারণে বা অন্য কোনো ব্যক্তি যদি মানুষের কাছে চায় তাহলে বুঝতে এটা হারাম এটা কবিরা যে ব্যক্তি এর অতিরিক্ত তিন ব্যক্তি ছাড়া বা এই শেষ পরি এর পরেও যদি কেউ চায় বেড়ায় নিয়ে বেড়ায় তাহলে সে হারাম খেলো আর হারাম খেলে তো মনে রাখতে হবে কবল হবে না শর্ত তার রুজি রুটি হালাল হওয়া এই মুহূর্তে সে যদি তার অবৈধ অবস্থা বা পন্থায় চেয়ে বেড়ায় তাহলে সেটা সে হারাম খাবে আর হারাম খেলে অন্য হাদিসা আছে যেই গস্তটা যে শরীরটা হারাম দিয়ে বাড়ে তার জন্য ঠিকানা হবে জাহান্ন এই জন্য অপরিয়োজনে শরীর সম্মত তার জন্য এরপরে যদি হাত পাতে ভিক্ষা করে বেড়ায় মানুষের কাছে চেয়ে বেড়ায় এটা ওটা অজুহাত দেখে তাহলে তার জন্য সেটি হারাম হয়ে যাবে আর হারাম খে তার সবকিছু নষ্ট হয়ে যাবে কথা আমাদের মনে রাখতে হবে এ হাজিমা মুসলিম আবু দাউদ ইবনে হোজাইমা ইবনে হেব্বান বর্ণনা করেছেন আমরা কার হালাল হাতপাতা, আর কার জন্য এটা আমরা আমরা এই অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করব। তাহলে দেখা যাবে সমাজে ভিক্ষাবৃত্তি কমে যাবে ভিক্ষুকের সংখ্যা কমে যাবে আর যার ফলে গরিব মিসকিনের হকটা যাদের হক না তারা যে নিয়ে দিচ্ছিল এটা বন্ধ হবে তখন যারা সত্যিকারের হকদার তাদের পরিমাণও বেড়ে যাবে এর ফলে তাদের সমস্যা হবে আজ আমাদের এটা দেখা যায়। যে যারা এদেরকে খুব কম দেওয়া হয় বা এরা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা এর হকদার না তারা যেহেতু সমাজের একটু বড় ভালো অবস্থা বা তাদের কথা মানুষ শুনে তাদেরকে দিলে তাদের নাম হবে তাই তাদের কাছে চলে যায় খবরদার যাদের হক নেই তারা যেন মাঠে না তাদের হক যেন নষ্ট না করে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা জরুরি হারি রসুল তিনি বলেন আল্লাহ আলী মোহাম্মদ মোহাম্মদ পরিবার ভুক্ত যারা তাদের জন্য মহিলা কারণ এই মহিলা মানুষ যখন কোন তার ধন সম্পদ থেকে বের করে দেয় বের করে দেয় এই মহিলাটা মানুষের যারা আলী মোহাম্মদ যারা খাওয়া হালাল হারাম আহলে বাইত আমরা এর আগে বলে যে বানু হাশেম এবং বানু আবদুল এরা অথবা আলী জাফার আকিল তারপরে আব্বাস उल एंशभुक्त ना मुहम्मद सल्लाम जकत फित सरकार कर लोक जन के खाइ बाहमत होते उच्च वंश तरह সম্ভ্রান্ত বংশ তারা যদি গরিব হয়ে যায় তাদের জন্য এই সদকা ফিতরা খাওয়া হারাম করে দিলেন মহামিন তার প্রিয়াল্লামের মাধ্যমে বৈশিষ্ট্য তাদের জন্য জাকাত ফিতরা সাদকা খাওয়া হারাম হারাল নয় কাজে আশরাফ বা সাইয়েদ দাবি করে আবার ফের মানুষের এদিক থেকে ওদিক থেকে সদকা খা খাওয়া আবার ছাড়ে না आलि मुहम्मदी करल दावी मानुषे पहाड़ जमाले घर बना लें घरे सत्यारे सत्यारे की, की आलि मुहम्मद आज औल रसुलड़ा छड़ी आज देखा जाएल रसुलर पेट पकट व्यवसा करेह रसुल्ला सल्लम वंशे रसुल्ला सल्लम परिवार জন্য একটা দুর্নাম এটা মুটি করা ঠিক নয় কা নবীলাম জুবাইবন এম থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং উসমান বিন আফান আমরা দুইজন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ এরপরে বললাম হে আল্লাহর রাসূল আটাইত বানিল মুত্তালিব মিন খুমসে খাইবার ওয়া তারাকতানা জুবাইর নুমাতেন বলেন যে আমি এবং উসমান বিন আফফান আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম হে আল্লাহর রাসূল আপনি খাইবারের খুমস অর্থাৎ খাইবারের যুদ্ধে যে সমস্ত ধনসম্পদ পাওয়া হয়েছিল যুদ্ধলব্ধ যে মাল এটা ভাগ বণ্টনের আগে 1/5 অংশ আল্লাহর রাসূলের জন্য গরিবের জন্য একটা হচ্ছেন বানু হাসিমের অন্তর্ভুক্ত তো বানু হাসিমের যদি ওদেরকে দিয়ে থাকেন তা আমাদেরকে দিলেন না কেন এই হলো তাদের দাবি তাদেরকে দিলেন না আমাদেরকে দিলেন না হোম বেমাত আর আমরা এবং তারা তো আপনার সম্পর্ক আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ इमान के शुद्ध करा के करा शेर्क के उच्छेद ज्ञान दिले मनोनी करना जो मेरे ना उद्देश्य উপস্থাপনায়মিনেরমিনের কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন কাহিনী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 কারণ এটা আপনার অধিকার আর আমার দেখুন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল আমরা জুবাইমের হাদিস বর্ণনা করছিলাম তিনি এবং উসমানবীর কাছে গিয়ে বললেন বানু মালেবকে দিলেন আমাদের দিলেন না কেন এক পঞ্চম অংশ থেকে তারা আমরা তো একই পর্যায়ের বানু সঙ্গে আমাদের বংশীয় সম্পর্ক একই মর্তবর আমরা একই মর্যাদার একই অবস্থার আল্লাহ নবী স্বীকৃতি দিলেন যাহা বানু মতের এবং বানু হাসেম আবু রাফে রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবীসাতাম বানি মখজুমের একজন লোককে জাকাত আদায় করার জন্যে প্রেরণ করেছিলেন ফকর আলী আবিরাফে ওই লোকটি আবু রাফে কে বললেন আমি আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞেস না করা পর্যন্ত না জেনে আমি যেতে না খেল করেন আগে জানা তারপরে করা जाायज हालाल ना हराम बैध ना अब करण्य बर्जनिय आगे अपना जे बुझे করে ফেলবেন এরপরে বলবেন কি হলো আমার কিছু মানুষ আছে যে সেটাকে বৈধ করার জন্য এটা করে ওটা করে সেটাকে বৈধ করার তখন অপচেষ্টা করতে থাকে আজ ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যেটা আমাদের পরবর্তীতে আসবে যে বহু ব্যবসা বাণিজ্য আজ বিভিন্ন ভাবে এটাকে চালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফতুয়া আজ সমাজে চলতেছে এ থেকে আমাদের সাবধান থাকতে হবে জিজ্ঞেস করলেন এই ব্যাপারটা এইভাবে আমাকে বলছে যাবো কিনা কোন জাতির যারা আজাদকৃত দাস দাসী তারা তাদেরই অন্তর্ভুক্ত আবুরাফে তিনি রাসুল্লাহ্লামের কি ছিলেন আজাদ দাস ছিলেন আবুরাফে আব্বাস রাজি আহ গোলাম ছিল দাস ছিল আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন আর ইসলাম গ্রহণের সুসংবাদ আবুরাফে আল্লাহ নবী আলিসাল্লামের কাছে গিয়ে বললেন যে আব্বাস ইসলাম গ্রহণ করেছে তখন আল্লাহর নবী খুশি হয়ে ওই আবুরাফে কে আজাদ করে দিয়েছিলেন কি চরিত্র তাই আবুরাফে এবার তাহলে এই কথা আল্লাহ নবী তাকে জানিয়ে দিলেনা আর মনে আমাদের জন্যে সাদাকা কিন্তু জায়জ নেই আমাদের জন্য হালাল নয় এটি হারাম তা আবুরাফে মাসারা জেনে নিলেন এবং সেই অনুযায়ী দ্বারা আমাদের বুঝতে পারলাম যে আল্লাহ নবী আলি সালাতামের পরিবার ভুক্ত যারা আহ যারা আলে মোহাম্মদ যারা তাদের জন্য দান সদকা খায়রত এগুলি হারাম হালাল নয় আর বিশেষ করে আমরা জানতে পারলাম যে কোনো কাজ করার আগে বলার আগে জেনে নেওয়া বিশেষ করে আজ আমরা দেখে থাকি সাধারণ বা অল্প জানা মানুষ সরিয়তের বিষয়ে বড় বড় ফতুয়া দিয়ে থাকেন বড় বড় মশলা দিয়ে থাকেন দেখা দেখি মনে করি দেখেই মনে করে এটাই বুঝি ঠিক এই ধরনের ঝগড়া করে এবং এমন শক্তভাবে বলে কিন্তু যখন তাকে ভালো করে বুঝিয়ে বলা হয় বা তার কাছ থেকে জানা হয় তখন দেখা যায় তার কাছে কিছুই এ ব্যাপারে কোন দলিল প্রমাণ পুজি নেই তারপরে এইভাবে কথা বলে এই আমরা আগে জানব তারপরে বলব আগে জানব তারপরে করব। এটাই হবে শরীয়তের আমাদের দায়িত্ব না জেনে না বুঝে অযথা সন্দেহ করে বা কাউকে দেখে বা কেউ বলেছিল বা কোনো বাজারের বই কিতাব পড়ে কোনো মাসা কোনো ফাতোয়া আমরা দিব না এটা আমাদের জন্য সাবধান থাকতে হবে কারণ দিনের ব্যাপারে কথা বলা মানে কি আল্লাহ বলে সে তো নিজের ঠিকানা নিজের জাহান্নাবি বানিয়ে নেই সাবধান আমাদের থাকতে হবে ফারুক রাতি তিনি তার বাবা আব্দ থেকে বর্ণা করেন عمر নবীলসালাম উমর রাজি তুমি আতা দিতেন অন্যকে দান করে দাও তোমার ইচ্ছা এটাকে রেখে বাড়িয়ে তোমার ধন সম্পদ বাড়াতে পারো অথবা তুমি অন্যকে দান করে দিবর হক তুমি নিয়ে নাও আমার যা আকা মিনহাদ মাল सम्पद तुम्हें लोभी ना बेपारे तुम देखे कस पबा चाओ ना अर्थात तुम्हार ना चाहते लोभ लालसा ना थकते तुम्हारे पारिश्रमिक हिसाब से दान सरकार अर्थात भंडारायतुल माल दे तुम्हार पारिश्रमिक तुम्हारे ना जाए এছাড়া তুমি তোমার নাফস কে তোমিকে তুমি কি করবে না তার ধারে কাছে যাবে না সেটা তুমি চাইবে না সেটা তুমি পাওয়ার জন্য চেষ্টা করবে না তার পিছনে তুমি পা না জাকাত দান খাই কে কে পাবে কে কে পাবে না এই নিয়ে বেশ কিছু মাসাইল আমরা ব্যক্ত করতে পেরেছি আশা করি এর আলোকে আমরা জীবন গড়ব আমরা সে অনুযায়ী আমাদের জীবন চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইহাদ ইসলিম মুসলিম বর্ণনা করেছেন এরপর যে আমরা বুলবুল মারাম কিতাবের চারটি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি এবার আমরা পঞ্চম পর্বতে चले जाब से होताब रोजा रोजाफर पांच टी रुक चतुर्थ रुकुन हम सियामान आल्लाबी आल्लम इलाम पांच टी स्म्भम्भर उपरे শরিয়তাম এর উপরে প্রতিষ্ঠিত করা আমাদের আলোচনা শেষ চার নম্বরে রমাজান মাসের পূর্ণ রোজা রাখা আর পাঁচ নম্বরে হাজ্য বাইল হারামিল আল্লাহর ঘরের হজ করা যার সামর্থ্য রয়েছে এবার আমরা আল্লাহ বলেন হে মমিনা তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের ইতিপূর্বে সবার জন্যে অতএব এই রোজাটা ফরজ আল্লাহ রব আলিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাল রাখুন যাতে করে তাকুয়া অর্জন হয় তাকুয়া একটা ইমানি শক্তি এর প্রোডাকশন আমেরিকা থেকে ফ্রান্স থেকে জাপান থেকে অন্য কোনো দেশ থেকে হয় না এর প্রোডাকশন এর এটা অন্তরের মধ্যে আল্লাহ নবী আলসালাম তাকুয়া হনা। আর তা কুয়াহা হোনা সমস্ত নিষেধ ত্যাগ করা যা করতে বলেছেন তা করা যা বর্জন করতে বলেছেন তা বর্জন করা একে বলা হয় তাকুয়া বাকি ভিতরে যদি তাকুয়া থাকে ইমানি শক্তি এর প্রকাশ বাইরে হবে কিন্তু বাইরে লেবাস পোশাক আর দাড়ি আর টুপি আর পাগড়ি লাগিয়ে দিলে ভিতরে নাও থাকতে পারে ভিতর ঠিক থাকলে ঠিক ঠিক হওয়া। জরুরি কিন্তু থাকলে ভিতর নয়। মুনাফি কি হতে পারে প্রতারণা হতে পারে মানুষকে দেখানো হতে পারে এই জন্য মনে রাখতে হবে ভিতর ঠিক করতে পারলে বাইরটা অবশ্যই ঠিক হবে আবার অনেকেই বলেন ভিতরটা আমার ঠিক আছে তো ভিতর ঠিক আছে তো বাইরে ঠিক পদচারণা কেন বাইরটা তোমার উল্টো কেন তাহলে ভিতরের সঙ্গে যার বাইর মিল থাকে সে হলো মোবেন আর যার ভিতরে বাইরে গড় হয় তাকে বলা হয় মোনাফিক এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে তাকুয়া অর্জন করার জন্য সিয়াম ফরজ করা হয়েছে সেই তাকুয়া আমরা যদি অর্জন করতে পারি ইমানে শক্তিতে বলে বলিয়ান হতে পারি তাহলে হবে সিয়ামের পালন করে আমাদের কাজ নাহলে সেটা ওই উপবাস থাকা হবে অনাহারে থাকা হবে পাশার্থ থাকা হবে সেটা দ্বারা কাজ হবে না। রোজা রাখবেন ঠিকই কিন্তু দেখা যাবে যে সন্ধ্যাবেলা একটা করে জিরো তিরিশটা জিরো তিরিশ জিরো না আপনার বাড়ি থেকে এক থেকে থেকে পর্যন্ত পুরা জিরো ভর্তি করে দিলে কোনদা নেই কালি জিজো মার্কা যেন আমাদের সিয়াম না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে এর পরের পর্বে আমরা সিয়াম নিয়ে আলোচনা করব। আল্লাহ রব আলিন আমাদেরকে ইসলামের যে সমস্ত রুকন রয়েছে এগুলিকে সঠিক ভাবে জানা এবং সেই অনুযায়ী আমাদের জীবন গড়া যেন রাহিমুল্লাহ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 समर्थन कर डोनेशन जैक पाठान ठिकाना आई एफ आई अल बैंकोट आठचल्लिस जिरो डबल वन थ्री टू थ्री जीरो नम्बर जिरो डबल टू थ्री जीरोलर अट नो डबल वन थ्री टू थ्री जीरो थ्री शर्टकोड টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন যা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধনা देख मानवतार कल्याण इसलामी सारिया প্রতি শুক্রবার রাত সাড়ে টায় আপপুন পুনঃ সকাল সকাল সাতটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়